আল্লাহ কেন মেহর্বী আমরা প্রতিদিন তার মতো আজ দার্শক পর আনে বসতে পেরেছি এই জন্য রাহুল আলামীদের করছি আলহামদুলিল্লাহ আজ আমি সুরে গুজরাটের বারো নাম্বার বারো নাম্বার সেখানে আল্লাহ পরমান হে ইমানদারগণ তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো নিশ্চয়ই অনেক ধারণা গুনাহের কাজ এবং তোমরা একে অন্যের দুষ অনুসন্ধান করো এবং তোমরা একে অন্যের বিবাদ করো না তোমরা কি তোমাদের মৃত বাইয়ের ঘুষ থাকা অপছন্দ করবে তা তো তোমরা অবশ্যই অপছন্দ করবে তুমি আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তবাকারীদের প্রতি মেহেরবান এখানে আল্লাহাক সুভায়না হতে আয়লা এই আয়াতের মধ্যে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 ধারণা করা অনুমান করা আল্লাহ এখানে বলছেন ধারণা অনুমান থেকে বেঁচে থাকো এই ধারণা সবগুলোই নিষিদ্ধ এখানে করা হয়নি বলা হয়েছে যে অনেক ধারণা অনুমান থেকে বেছে থাকার জন্য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 আল্লা প্রতি সুধারণা পোষণ করা যেমা চায় তবা করে যে আল্লাহ রফুর রাহিম তিনি আমাকে ক্ষমা করবেন এই ধারণা রাখাটা সে বিপদে পতিত হয়ে আল্লাহর প্রতি এই সুধারণা পোষণ করা যে আল্লাহ মাকে তিনি প্রত্যেকে ইনশাল্লাহ উদ্ধার করবেন আল্লাহর প্রতি এই সুধারণা রাখাটা হল ফরস আর আল্লাহর প্রতি কুধারণা পোষণ করাটা হল হারাম কেউ যদি মনে করে যে আমি অসুস্থ হয়েছি আমার এই রূপ হয়েছে এই রূপ থেকে আর আমার মুক্তি পাওয়ার উপায় নাই আমাকে কেউ সুস্থ করতে পারবে না আল্লাহ আমাকে সুস্থ করবেন না আমি বিপদে পড়েছি হয়তো বিপদে পড়ি আমাকে আমার জীবন শেষ করতে হবে আল্লাহ মাকে এই বিপত্তিকে উদ্ধার করবেন না এই ধরনের আল্লাহ সম্পর্কে এই কুধারণা পোষণ করাটা হল হারাম কোন মুসলমানের যাদের বাহ্যিক আমল ইমান সবকিছু ভালো তার বাহ্যিক অবস্থাটা ভালো এমন ইমান ভাদ্যের প্রতি মুসলমানের প্রতি কুধারণা পোষণ করা হারাম যতক্ষণ পর্যন্ত না তার সেই খারাপ যে বিষয়গুলো সেটু প্রকাশিত না হয় ততক্ষণ পর্যন্ত তার প্রতি খারাপ ধারণা পোষণ করাটা হলো খারাপ প্রত্যেক মুসলমানের প্রতি ভাব ধারণা পোষণ করা এটা মুস্তাহাব প্রত্যেক মুসলমানের প্রতি ধারণা পোষণ করাটা হলো মুস্তাহাব তবে যদি কেউ সতর্কতার কারণে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 প্রমাণ তার কাছে নাই সে পরীক্ষিত নয় এই জন্য তার সন্দেহ হলো যে রাখলে পরে সে আমার আমানতার রক্ষাও করতে পারে অথবা সে আমানতটা ধ্বংসও করতে পারে এই আশঙ্কা আছে একটা সন্দেহতার এই জন্য সে সতর্কতা অবলম্বন করে যে পরীক্ষিত লোকের কাছেই শুধুমাত্র সে আমানতটাকে অন্যের কাছে রাখে না এটা হল শুধু যাই এটা নিষিদ্ধ নয় এই সতর্কতার জন্য কিন্তু যদি এখানে খারাপ ধারণা পোষণ করে ফেলে তার প্রতি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 এজন্যই এই জন্যই আল্লাহান বাক্যের মধ্যে এমন সুন্দর ভাবে এটা নিষেধাজ্ঞা অনেক ধারণা অনুমান থেকে বেঁচে থাকো সকল ধারণা অনুমান থেকে বাঁচার জন্য বলেননি আর এই কারণেই বোঝা যাচ্ছে যে কোনো ধারণা অনুমান কোন কোনো ধারণা অনুমান করাটা হল কোনোটা হয়তো ফরজ কোনোটা মুস্তাহাব কোনোটা যাই আর কোন কোন ধারণা হারাম সেই হারাম ধারণা অনুমানটাই আল্লাহ এখানে নিষিদ্ধ করেছেন সেই ধারণা এক হল আল্লাহর প্রতি খারাপ ধারণা পোষণ করা এটা হারাম এটা করা যাবে না কোন মুসলমানের প্রতি নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া কোনো খারাপ ধারণা পোষণ করা এটা সম্পূর্ণভাবে খারাপ এটা করা যাবে না আর এই খারাপ ধারণা থেকেই মানুষের মধ্যে বিচ্ছেদ হয় মুমিনদের মধ্যে যে রুহামা থাকার কথা এই খারাপ ধারণার কারণেই পারস্পরিক মিল মহাব্বত ভালোবাসা দূর হয়ে যায় এই ধারণা অনুমানটা এত ব্যাপকতর বিশেষ করে খারাপ ধারণা অনুমানটা এত ব্যাপকতর যে দুইজন ব্যক্তির মধ্যে দুইটি গুতের মধ্যে দুইটি পরিবারের মধ্যে দুইটি দেশের মধ্যে যে কোনো সংঘাত বেড়ে যেতে পারে যে কোনো ধরনের সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে প্রমাণহীন খারাপ ধারণার কারণে অনেক পরিবারে স্বামী মধ্যে বিচ্ছেদ হয়ে যায় শুধুমাত্র এই খারাপ ধারণার কারণে স্ত্রী স্বামীকে ভালো ধারণা করে না খারাপ ধারণা পোষণ করে সন্দেহ করে স্বামী তার স্ত্রীরকে সন্দেহ করে সে স্বামী স্ত্রীর মধ্যে কখনো সে গভীর ভালোবাসার সৃষ্টি হতে পারে না যেখানে সন্দেহ থাকে সেখানে ভালোবাসা হয় না এই জন্য ক্রমান্বয়ে একে অন্যের প্রতি বিদ্যার সৃষ্টি হয় এক পর্যায়ে সম্পর্কের বিচ্ছেদ হয় এটা সবচেয়ে বেশি খারাপ জিনিস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 তারা এটা আমার জানা নাই সেটা আমি তার প্রতি ভালো ধারণাই পোষণ করব এই যখন প্রমাণিত হয়ে যায় তার কোনো খারাপ দিক তখন আর তার প্রতিহার ধারণা রাখার আর সুযোগ নাই যখন প্রমাণিত হয়ে যাবে তখন এটার ধারণা থাকে না এটা প্রমাণিত বিষয় কারো যদি কোনো খারাপ দিক প্রমাণিত হয়ে যায়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 সেই সন্দেহের বশবর্তী হয়ে কোনো মুসলমানদের প্রতি হাদিস বলেছিলাম আজকে ওই হাদিসটি আমি অপরের বর্ণনা থেকে বলি আগের কালকে একটি বর্ণনা ছিল সেটা ছিল অতত যাবে আবদুল্লা থেকে বর্ণিত আর হজতে আবু হল তোমরা কোনো মুসলমানের বিবোধ করবে না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 তখন তার ঘোরের মধ্যেই তাকে লাঞ্ছিত করেন এই জন্য কারও পথি কোন কু ধারণা পুষণ কমাণ ব্যতীত শুধুমাত্র একটা অনুমান কোন আলামত নমুনাকে সামনে রেখেই এটা কখনো করা যাবে না সম্পূর্ণ হারাম এবং এটা নিষিদ্ধ ইন্দা জন্মে ইসমন নিশ্চয়ই কথক ধারণা অনুমান গুণার কাজ এখানে কতক ধারণা অনুমান বলছেন সবগুলো নয় সেতু এই ধারণার সেই স্থলগুলো আমাদের জানাটা আসলে সবচেয়ে বেশি প্রয়োজন যে কোন ধারণা করাটা ফরজ কোন ধারণা করাটা মুস্তাহ কোনটা যাই এটা আমাদের অপরিহার্য জানা এবং কোন ধারণা করাটা হারাপ যদি না জানি তাহলে যেখানে ধারণা করাটা অনুমান করাটা ফরজ সেই ফরস থেকে আমি বঞ্চিত হয়ে যাব আর যে ধারণা করাটা হারাম সেই হারাম কাজ আল্লাহ অনেক ধারণা অনুমান গুনার কাজ কিন্তু সকল ধারণা গুনার কাজ বলেননি। সেই ধারণাটার যে আমি এই শ্রেণী বিন্যাসটা করে দিলাম এটা তো সহজেই ইনশাল্লাহ বুঝতে পারছেন যে আল্লাহ পাচ্ছে প্রতি সব সময় সুধারণা পোষণ করা সমগ্র সৃষ্টিকূল এ সবকিছু তারই সৃষ্টি আর তিনি তার সৃষ্টিকে তিনি অত্যধিক ভালোবাসেন তিনি তার সৃষ্টিকে ভালোবাসেন তিনি তাদের সকল প্রয়োজনগুলো তিনি পূরণ করেন এবং তিনি সব কিছু তাদের প্রয়োজন পূরণ করতে একেবারে সক্ষম অতি সহজই তিনি করেন বলেন যে আল্লাহ বলছেন আমি আমার বামদার কাছে এমনই আমার সম্পর্কে সে যেমন ধারণা করে সে আমার সম্পর্কে সে যেমন ধারণা করে তার কাছে আমি তেমনই আল্লাহান সম্পর্কে এই ভালো ধারণা করাটা আল্লাহকে ভালো ধারণা পোষণ যত গুণাই করুক সে ভালো সেই ধারণাটা করবে যে আল্লাহ আমাকে ক্ষমা করবে যদি সেই ভালো ধারণা পোষণ করে আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করবে এই জন্য দোয়ার ক্ষেত্রে দোয়া কবুলের জন্য এটা একটা শর্ত যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে সেই প্রবল ধারণা নিয়ে আশা নিয়ে সে দোয়া করবে যে আমি দোয়া করছি ইনশা আল্লাহ আল্লাহ আমার দোয়বশ্য কবুল করবে আল্লাহ দোয়া কবুলের ব্যাপারে সে দৃঢ় প্রত্যয় হবে দোয়া করার পর সে কখনো এমন কথা বলবে না জীবন করলাম বুঝতে পারলাম না এমন কথা যদি বলে তাহলে আল্লাহ কু ধারণা হয়ে গেল যেটা সম্পূর্ণ হারাম এবং এই জন্য আল্লাহ তার কোন দোয়া কবুল না করবেন না এজন্য সে দোয়া করবে আল্লাহর কাছে এই আশা নিয়ে ভরসা নিয়ে যে আমি আল্লাহর কাছে আমি দোয়া করছি নিশ্চয়ই তিনি আমার দোয়া কবুল করবেন আল্লাহর কাছে আমি আমি আমার কথা বলছি তিনি অবশ্যই আমার কথা শুনছেন আমি যে অবস্থায় আছি না কেন আমি আল্লাহর কাছে আমার অবস্থা পেশ করছি, তিনি অবশ্যই আমার তিনি তিনি দেখতে পাচ্ছেন জানেন আমি তার কাছে এখন যা চাচ্ছি তিনি এটা সম্পূর্ণ উপলব্ধি করছেন বুঝতেন শুনছেন জানেন এই জন্য নিশ্চয়ই তিনি আমার সেই অবস্থার পরিবর্তন করবেন এবং আমার দোয়াগুলো তিনি কবুল করবেন এই ধরনের প্রত্যয়ই হয়ে দোয়া করলেই দোয়া কবুল হয় আর আশা নিরাশার মধ্যে সন্দেহ প্রবণ মন নিয়ে যতই দোয়া করা হোক সেগুলো আল্লাহ কবুল হয় না এই জন্য আল্লাহ আল্লাহ সম্পর্কে এই প্রবল ধারণা রাখা উত্তম ধারণা রাখা এটা ফরজ যে বান্দা আল্লাহ সম্পর্কে উত্তম ভালো ধারণা রাখে আল্লাহ তার সেই ধারণা অনুরূপই তার সাথে ব্যবহার করে আর যে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে আল্লাহ তার সাথে এমন আচরণী করেন এমন ব্যবহারই করেন এ কথাটাই এ হাদিসে বলা হয়েছে আনা আমি আমার বামদার কাছে তেমনি আমার সম্পর্কে সে যেমন ধারণা করে তো আল্লাহ সম্পর্কে এই ধারণাটা দুই ধরনের একটা ভালো ধারণা যেটা করা খরচ আর যেটা খারাপ ধারণা যেটা খারাপ মুমিন সম্পর্কে মুসলিম সম্পর্কে যার বাহ্যিক অবস্থা ভালো তার সম্পর্কে ভালো ধারণা পোষণ করাটা মুস্তাহাব और प्रमाण छाड़ा तरुदे खराब धारणा करमिन सम्पर् विशेषकर खराब धारण पोषण करी जेटा सम्पूर्ण आल्ला निषिद्ध कर दिए रसल सलमन इजितानी गुरु मीनादन সেটাই হলো সবচেয়ে বড় মিথ্যা কথা ধারণা করে যে কথাটি বলা হয় সেটা সবচেয়ে বড় মিথ্যা কথা হয়তোতে আমুল হুরাই রাজি আল্লাহ থেকে বর্ণিত বুহারিতে আছে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 তিনি যেই ভাবে কথাটা বলেছেন যেই কথা বলেছেন হুবু সেই কথা বলতে হবে নিজের পক্ষ থেকে কোনো একটা শব্দ বাড়ানো কমানো যাবে না যদি বাড়িয়ে কমিয়ে দেওয়া হয় তাহলে তার প্রতি একটা মিথ্যা আরোপ করা হল কারণ সামান্য একটু পরিবর্তনের কারণে মূল অর্থের পরিবর্তন হয়ে যায় এজন্য রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের পক্ষ থেকে কোন হাদিস যদি কেউ বর্ণনা করেন তাহলে রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছ থেকে যিনি সরাসরি শুনেছেন আর তিনি সেই হাদিসের কথাগুলো বাক্য শব্দগুলো মুখস্থ করে রেখে হেফাজত করেছেন তিনি এটা বর্ণনা করবেন যখন তার কাছ থেকে শুনে বর্ণনা করবেন উনি যতটুকু বর্ণনা করেন যতটুকুই করবেন কিন্তু এখানে যদি কোন দুর্বল ব্যক্তি মাঝখানে কুকতালয় এসে যান যার স্মরণ শক্তি দুর্বল ছিল হয়তো ভুলে গেছেন কোন শব্দ অথবা এমন কোনো ছিল যে অভ্যাস ছিল অথবা মিথ্যা বলার অভ্যাস ছিল অথবা তাকুয়ার ক্ষেত্রে মানগত দিক থেকে নিচে ছিল এই পর্যায়ে রোগ যদি কোনো বর্ণনার মাঝখানে চলে আসে ওই হাজিসটি আর ওই সহি হাজিসের পর্যায়ে থাকে না এই জন্য একটা কারামগঞ্জে অবলম্বন করে বলেন হাদিসটি বর্ণনা করেছেন মানে ওই বর্ণনা রেফারেন্স পর্যন্ত যে আসলো যদি সন্দেহ হয় কোথাও কেউ একটু বেশ কম করতে পারে রাসুলের প্রতি একটা মিথ্যা হয়ে গেল এই তিনি এই পরবর্তী সতর্কতার জন্য এই কথাটা বলে দেন যে অতবা রাসুল্লাহ কারণ রাসুল উল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন বুঝে আমার প্রতি কোন মিথ্যা আরোপ করল তার ঠিকানা হল যাহার নাম রাসুল বলেছেন যা আজকাল আমরা বিভিন্ন ওয়াই মাহিলে কাছ থেকে আমরা এগুলা শুনতে পাই তার নিজের কথা বলতেছে বলছে আল্লাহ বলেছেন সেই আল্লাহ বলেছেন বলে নিজের কথা বলতেছে নিজের কথা বলতেছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের নাম ব্যবহার করে নিজের মন গড়ার কথাগুলো বলছে এইসব লোকের ঠিকানা হলো জাহান্নাম এই সব লোকের ঠিকানা হলো জাহান্নাম যে আল্লাহ রেফারেন্স থেকে কথা বলতে গেলে সরাসরি কুরানের কোরআন থেকে বলতে হবে যে আল্লাহ বলেছেন কোথায় বলেছেন সে কোরআনের আয়াত সে দলিল হিসেবে নিয়ে আসতে হবে এখানে নিজের পক্ষ থেকে কোন কথা বলা যাবে না রাসুল বলেছেন রাসুলের সহি হাজির থেকে দলিল সরাসরি নিয়ে আসতে হবে নতুবা যদি কেউ এই ধরনের কোনো রেফারেন্স আরোপ করে তাহলে সে মিথ্যা আরোপ করল এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি যারা মিথ্যা আরোপ করে তাদের ঠিকানা হলো জাহান নাম অনুরূপাবে যে কোনো রেফারেন্সের ক্ষেত্রে যে কোনো মুমিন মুসলমানের কোন কথা একজনের কথা আর একজনের কাছে বলার সময় যেই ব্যক্তির কথা বলা হচ্ছে তার হু হু কথাটা বলতে হবে বেশ কম করে কথা বললে তার অর্থ পরিবর্তিত হয়ে যাবে এবং একটা মিথ্যার নামান্তর এইজন্য কারো রেফারেন্স দিয়ে কথা বলতে গেলেও সেখানে সঠিক প্রমাণ দলিল লাগবে কখনো কোনো ধারণার বসুবর্তি হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না বসুবর্তি হয়ে কোনো কথা বলা যাবে না বিষয়গুলো কোনো প্রমাণ নাই। এটা আল্লাহ যে বিষয়গুলোর নিষিদ্ধ যে জিনিসগুলো করেছেন তার মধ্যেও এই হল একটি দ্বিতীয় নিজিদ্ধ দিলে হল বলে এক সু তোমরা একে অন্যের দুষ অনুসন্ধান করো না যা করা ি করা গুপনে গুপনী কারো দুষ অনুসন্ধান করা এটাকে বলা হয় জাসুসী বলা হয় এর আগে কিন্তু একটি কথা আমি বলে আসছি সেদিন যেখানে আল্লাহ শুভানা বলছেন ওয়ালা তাল মিজু আংকু সাকুম পূর্বের আয়াতে ওয়ালা তাল মিজু আংকু এই লামজের এর কথা বলা হয়েছে এই তাজাসুস এবং লামজ এই দুইটি শব্দ কিন্তু কাটি শব্দ এই লামস হলো কারো সামনাসামনি কোনো দোষ বর্ণনা করা অথবা সামনাসামনি কোনো দোষ গভীর অনুসন্ধান ছাড়াই সাধারণভাবে এমনি বলে গেলা কোনো গভীর গোপনে তার কোন তথ্য অনুসন্ধান করা হয় নাই শুধুমাত্র তার মনে হয়েছে এটা তার অপাব এই মনে হয়েছে বা তুমি একটা কার্য ক্ষেত্রে তার একটা মনে হয়েছে সেই মনে করেই এক দোষ বলতে শুরু করে দিল ওটা নিষিদ্ধ করা হয়েছে আর যাসুসি হলো গোপনে কারো দোষ অনুসন্ধান করা তাকে হেয় করার জন্য অপমান করার জন্য লাঞ্ছিত করার জন্য এটাকে বলা হয় জাচুসি এটাই হলো তাজা এটাকে আল্লাহ পাশুবাহ নিষেধ করে দিয়েছেন এই যাসুসি যদি এমন হয় যে কোনো ব্যক্তির তার অপরাধ আছে তার গোপনীয় বিষয় তার গোপন নিজের ব্যক্তিগত বাড়ি বাড়ি কোন গোপনীয় বিষয় এটা একান্তই তার নিজের নিজের মধ্যে সীমাবদ্ধ এর দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নাই এমন বিষয় অনুসন্ধান করাটাই হল যাসুসী এটা সম্পূর্ণ নিষিদ্ধ এটা হারাম এটা করা যাবে না কিন্তু যদি কারো গোপন তৎপরতা এমন হয় যে অন্যের জন্য বা যে দোষ তালাশ করছে যাচুসি করছে তার জন্য ক্ষতিকর অথবা অন্য মুসলমানদের জন্য ক্ষতিকর তাদেরকে সতর্ক করা প্রয়োজন সেই ক্ষেত্রে তার দোষ অনুসন্ধান করাটা তাদের গোপন তৎপরতাটা জানা তাদের বিষয় আদিগুলো অবহিত হওয়া এটা যায় না ক্ষেত্রে এটা করা যদি ব্যাপক ক্ষতি বিপুল সংখ্যক এমন গোপন তৎপরতা যদি কেউ পরিচালনা করে তার বিষয়গুলো অনুসন্ধান করা গোপনে গুপনে এটা জানা চেষ্টা করাটা হলো ওয়াজিব কিন্তু তাকে হে করার জন্য তার যেই ত্রুটিটা অন্যের জন্য কতির কারণ না সেই ত্রুটিগুলো গুলো গোপনে গুপনে তালাস করাটা সম্পূর্ণ হারাম নিষিদ্ধ যখন মনে করেন একজন ঘুমিয়ে থাকলো সে ঘুমিয়ে গুমের বান করে সে ঘুমায়নি গুমের বান করে কে কি বলছে ওটা শুনবে এটা সম্পূর্ণ হারাম এটা নিষিদ্ধ কেউ কারো গড়ে বেড়ার মধ্যে ওত থাকা তার দরজার কাছে জানালার কাছে ওত কাম পেতে শোনা সম্পূর্ণ নিষিদ্ধ হেফাজত করার প্রয়োজন হয়ে যায় তখন এটা জায়গ নতুবা তাকে শুধু লাঞ্ছিত করা অপমানিত করার জন্য এটা করা সম্পূর্ণভাবে হারাম এই জন্য মুসলমান কোনো মুসলমানের গোপন দোষ সে তালাশ করবে না যেটা ব্যক্তিগত কোনটা তালাশ কখনো করবে না যে মুসলমানের কোন দোষকে সে গোপন করে রাখলো আল্লাহ তার দুনিয়া এবং আফেরাতের দোষগুলো গোপন করে রাখবেন তারো দোষ যদি তারও ত্রুটি যদি গোপন থাকে শুধু সেই জানলো এটা অন্যের ক্ষতির কারণ না তাহলে সেটা গোপন রাখবে যদি রাখে তার দুশগুলো আল্লাহ গোপন করে রাখবেন দুনিয়া এবং আফেরাতে এই জন্য যদি কারো ত্রুটিগুলো গুলো একান্তই ব্যক্তিগত পর্যায়ে হয় সেইগুলো তালাস করা গোপনে গোপনে অনুসন্ধান করা কান পেতে শোনা গুমের বান করে সেগুলো শোনা এটা সম্পূর্ণভাবে সবগুলো হারাম কি বলে নিষিদ্ধ رسول الله صلى الله عليه وسلم ولا تجسس ولا تحسس ولا تنادش ولا تحسد ولا تباغد ولا تنابد ولا تبابر وكونوا عباد الله إخوانا تمرا إكي أنير غبان دوش قلو أنو شندان کرونا তোমরা অপরের গোপন দোষ ব্যাপারে তোমরা দুটাই গোপন দুষ অনুসন্ধান করা কিন্তু দুটার মধ্যে একটু পার্থক্য হলো তাজাস হলো গোপনে গোপনে তার অপরাধ গুলো করে বের করে নিয়ে আসা আর তাহার হলো হা দিয়ে গভীর অনুসন্ধান করা এটাও নিষিদ্ধ করা হয়েছে ওই যেটা মনে হয় শব্দটা যারা উৎপত্তি অনুভব করা মনের মধ্যে একটা কিছু উদয় হওয়া মনের মধ্যে কোনো কিছু একটা উদয় হওয়া এই ধরনের স্বাভাবিক এই মনের একটা ভাবতা যে প্রকাশ পাওয়া কারো সম্পর্কে নিষিদ্ধ একে অন্যের সাথে বিদ্বেষ পোষণ করবে না তানা বাদু তোমরা একে অন্যকে খারাপ সম্বোধনে ডাকবে না বল না দাদা বারু তোমরা একে অন্যের সাথে সম্পর্ক ছিন্ন করবে না হিসেবে হয়ে কোনো এ হাদিষ্ট বুকারিতে হয়তো এই প্রতিটি শব্দ এক জায়গায় নাও পেতে পারেন কিন্তু একটা জায়গায় শুধু আছে দুই একটা শব্দ পাবে বুকারির মধ্যেই বিভিন্ন জায়গায় এটা পাবেন কিন্তু আমি যতগুলো শব্দ বলেছি সেটা শুধুমাত্র এক জায়গা দিয়ে আছে তো সেখানে বিষয় পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে মানুষকে যে ক্ষতিগ্রস্ত করতে পারে সবগুলো নিষিদ্ধ করে দিয়েছেন সেই গোপন অনুসন্ধান করে কাউকে দুঃশৃতি তালাস করা তা আল্লাহ কেন হারাম করে দিয়েছেন मानुषेर कल्याण उद्देश्य है तक से अच्छा ठीक है